আবু বকর রদিয়াহতালাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর সময় সূর্য গ্রহণ হলো তিনি বের হয়ে তার চাদর টেনে টেনে মসজিদে পৌঁছলেন এবং লোকজনও তাঁর নিকট সমবেত হল অতপর তিনি তাদের নিয়ে দুরাকাত আকাশ সালাত আদায় করেন অতপর সূর্য মুক্ত হলে তিনি বললেন সূর্য ও চন্দ্র আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যুর কারণে এ দুটোর গ্রহণ হয় না কাজেই যখন গ্রহণ হবে তা মুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে একথা নবী সাল্লাম এ কারণেই বলেছেন যে সেদিন তার পুত্র ইব্রাহিম রদিল্লাহ তালাহ এর ওফাত হয়েছিল এবং লোকেরা সে ব্যাপারে পরস্পর বলাবলি করছিল